সম্বোধন করে প্রশ্ন করেন আপাতুক মিনু না বিবাদ তোমরা কি আল্লাহ কিতাবের কিছু অংশের উপরে ইমান এনেছ আর কিছু অংশ কি অস্বীকার করেছ ঠিক আমাদের কন্ডিশন আমরা এই রকমই আমরা কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না যেটা নিজেদের স্বার্থে নিজেদের সুবিধা আমাদের স্বার্থের পরিপন্থী যেটার সাথে আমাদের মিলবে না সেটা কিতাবের সেই অংশগুলাকে আমরা মানি না তো বানী ইসরাকে আল্লাহ প্রশ্ন করতে আফাতু মিনু না বিবাদ বিবাদ তোমরাও কিতাবের কোরআনের কিছু অংশ ইমান আনবা আর কিছু অংশ ইমান আনবা না এরকম হবে না ইমান আনলে পুরা কোরআনের উপরে আনতে হবে হে ইমান দারগন ইসলামের মধ্যে রাখলা এরকম ঢুকাইলে ইসলামে ঢুকা হবে না ইসলামে ঢুকতে হইলে একবারে রূপে। নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন राजन जीवन सकल जीवन के इसलम खुब इके जमे देखा गया तस्वीर तहलिल जिकी रसकार व्यक्तिगत जीवन एकश पार्सेंट डुक फिलल परिवारिक जीवन जा खबर नहीं निजे स्त्री बेपर्दा गुरे তারপরে ছেলে মেয়েরা নামাজ পড়ে না ফজরের সময় সবার আগে মসজিদে আসি আমি বসে থাকি অথচ আমার স্ত্রী গুম থেকে উঠে না ছেলে মেয়ে ফজরের সময় গুম থেকে উঠে না পরিবারে ইসলামের কোনো খবর নাই হেজাব নাই পর্দা নাই পরিবারে পারিবারিক জীবনে যাই একশোর মধ্যে পাইলেন হলো দশ ব্যক্তি জীবনে পাইছেন একশোর মধ্যে নব্বই পারিবারিক জীবনে একশোর মধ্যে দশ আবার সামাজিক জীবনে যান সামাজিক জীবনে যাই প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাঁটি গালি গালা সম্পর্কের অবনতি আত্মীয় স্বজনের সাথে কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কোনো ভালাই নেই সামাজিক জীবনে একশোর মধ্যে কত দশ কেউ যদি মারামারি লাগে কোন জায়গায় একটু দুইজন কিছু করতেছে সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন যে এগুলোর সাথে আমি নাই তারা মারামারি করে যাই করবে করুক সমাজে যা গটুক সমাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখানে যায় তারপরে অর্থনৈতিক জীবন এমনে সুফি সাহেব হাজি সাহেব কিন্তু সুদ পাইলে আর ছাড়াছাড়ি নেই সুদের সাথে খুব সক্ষতা খালি খবর লয় কোথায় সুদের টাকা পাওয়া যাবে সুদের টাকা লোক বিশাল বিশাল বিল্ডিং ব্যক্তি জীবনে পাই গেছেন কত নব্বই আপনি পাস করবেন তা আপনি সব সাবজেক্টে কমাই কমাই নেন এক সাবজেক্টে দরকার নেই আপনি এক প্রত্যেক সাবজেক্টে চল্লিশ করে পান গড়ে তাহলে তো আপনি ফাঁস করার সম্ভাবনা আছে এজন্য আল্লাপাক বলতেছেন আপাতব কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ইমান আনবা আর কিছু অংশের উপরে না তার অর্থ হলো কিতাবের সব অংশের উপরে ইমান আনতে হবে একেবারে পারিবারিক সামাজিক অর্থনৈতিক ব্যক্তি জীবন সব জীবন একশো ফার্স্টন ইসলামী করার চেষ্টা করতে হবে এটাই হলো ইমানের লক্ষণ কিছু ইসলামের ভিতরে কিছু ইসলামের বাহিরে এই রকম ইসলামকে ইসলাম হিসাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল স্বীকৃতি দেন না। পমা জাযা উমান ইফালা দালিকা মিনকুম ইল্লা কযুন ফিল যদি বলে যে না আমি কিছু অংশ কোরআন থেকে মানব আর কিছু অংশ কোরআন থেকে মানব না। যেমন উত্তরাধিকারীর উত্তরাধিকারের বিধান এগুলো আমি কোরআন থেকে মানবো অসুবিধা নেই কিন্তু সোরের শাস্তি দেওয়া সোরের শাস্তি কি জেনার শাস্তি দেওয়া তারপরে টেনে নিয়ে যায় এগুলা নাকি মানুষদেরকে পিছনে টানে পিছনে নিয়ে যেতে চায় আর লেনটাও হাঁটা এটা নাকি মানুষকে সামনে নিয়ে যায় মানে দুনিয়াটা मानी एन कीश्लता कथा सुधर कथा अश्लीलता बंदर कथागू ना कि मानस के टेने तो एन क्यों जो मन कर माना जाए শরিয়ার এসব আইন কানুন মানা যাবে না যেগুলো যেগুলো হলে আল্লাহ এক নম্বর শাস্তিটা কি দিবেন পামা যা উমাইয়া তিদ্ যারা এরকম করবে তাদের হবে ফিল হ্যাঁ? কেন নির্যাতিত আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন আপাতব কিতাব পড়ুন বিবাদ কিছুমান বা কিছুমান বানাতে তোমাদের শাস্তি হবে এটা এখন আমরা হয়ে গেছি কিছু মানি কিছু মানি না এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব হইল দুনিয়ার জীবনে এই লাঞ্ছনা অপমান এগুলা সইতে হবে আল্লাহ আল্লাহিন তোমাকে তো আমি ইমান আনতে বাধ্য করি নাই ইচ্ছা করলে ইমান আনো ইচ্ছা করলে কাফের হইলে পুরোপুরি কাঁপের হো ইমান হইলে ইমানদার হইলে পুরোপুরি ইমানদার হো যেটা হইবা এটা পুরোপুরি হোক কিছু এদিকে রাখবা কিছু ততদিন পৃথিবীর খেলাপথ রাজত্ব শাসন সব মুসলিমদের হাতে ছিল কিন্তু যখন মুসলিমেরা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দিল বা হাজাতের দুনিয়া এই আজকের দুনিয়া সারা পৃথিবীতে মুসলিমদের এই বিপর্যয় এটার মূল কারণ হল আফাতু মিনুনা বিবাদ আসাদ দিল আজাব কঠোর আজাবের দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দুইটা শাস্তি দুনিয়া লাঞ্ছনা গঞ্ছনা আর কেয়ামতের দিন তাদেরকে আসাদ দিল আজাব কঠিন দিকে তাদেরকে নেওয়া